আমাদের আলোচনার একটা মানহাজ হইল আমরা কোন আলমালার নাম ধরে আমরা কখনো কোন আলোচনা সমালোচনা করি না কোন ব্যক্তি কোন দল তারপরে কোন গ্রুপ এরকম আমরা নাম কি বলছেন না বলছেন এটা সমালোচনা করার আমাদের হাজনা আমরা শুধু ওই কথাটা তার আলোচনাটা এটা কোন সম্মতকে সম্মত না এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি ওইটার আলোকে আমরা বুঝে নিব যে এটা ঠিক আছে কিনা এই প্রশ্ন করার সময় আপনাদের প্রতি অনুরোধ কখনো এরকম লিখবেন না যে অমুক বলছেন তমুক বলছেন ওইটা আপনি জানেন ঠিক আছে আপনি লিখবেন আলহামদুলিল্লাহ কথা ঠিক না থাকলে না তো এখানে যে কথা বলছেন কলপ থাকে মাথায় এটা কতটুকু জানতে চাই এটা ঠিক কথা বলছেন सब मानुषर पलब इधर कलब थे चिंगड़ी मसें ना कि मगज किंग उल्टा लाभ देने पीछन दिखे जाए क्या ब्रेन टाँव मगज ता ठीक जगह थे उल्टा जगह थके <laughs> উল্টাভাবে থাকে এই এটা লাভ দেয় এই দিকে যায় আরেকদিকে উল্টা চলে যায় এজন্য যারা মানুষ তাদের কাল থাকে এখানে কারণ আল্লাহ রসুল সালাম এখানে ইশারা করছেন বলছেন কালবিহি সালা রাত তিনবার আল্লাহ রসুল এই দিকে ইঙ্গিত করছেন তাকো এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তারপরে নবীলাম বলছেন তোমাদের তোমাদের শরীরের মধ্যে তো বলার নাই নাম তোমাদের এটা নষ্ট হইলে সব নষ্ট হয় আল্লাহিয়াল কাল সেটা হইলো কাল তাহলে মানুষ যারা তাদের কাল থাকে শরীরের ভিতরে তবে যারা মানুষ নামে বলদ যারা দিন সঠিক ভাবে বুঝে না যাদের আঁকিদা বিশুদ্ধ না তাদেরটা মাথায় থাকতে পারে চিংড়ি মাছের মতো বলছেন যারা মানুষ যারা ঠিক আছে তাদেরটা মাথায় যায় না। তাদের মাথায় থাকে ব্রেন তাদের মাথায় থাকে আপনার মেমরি কার্ড মেমরি কার্ড পর্যন্ত মাথায় থাকে কোরআন মুখস্ত করে হাদিস মুখস্থ করে দিন জানে এইগুলো সূক্ষ্মভাবে এখানে থাকে भी तो यह कथाटा हम कल माथा था कथाटा ठीक नल्लाह रसुल सलम के साल व्यतीत कई विषय देवा होता है रसुल सलमर कम्मत कई रखम सरसरी हिसाब आल्ला रसुल्लाम दें नाई যা আমাকে মেয়েরাজ রাত্রে এই কয়টা জিনিস দেওয়া হয়েছে এই কয়টা আমার জন্য এই কয়টা তোমাদের জন্য এরকম কোনো হাদিস আল্লাহ রসুল সালাম বর্ণনা করেন নাই। ব্যাপারে স্পষ্ট করে বলছেন যে মেয়েরাজ রাত্রে নবী সাল্লাহ সাল্লামকে পাক পঞ্চাশ বক্ত সলাদ দিয়েছিলেন সেখান থেকে কমায় লাস্টে পাঁচ বক্ত আসেন এগুলা সহি আল বকার মধ্যে আছে অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত আর নবী সাল্লাম বিভিন্ন আয়াতের বর্ণনা দিয়েছেন জান্নাত দেখেছেন জাহান নামে গিয়েছেন জাহান অনেক আজাবের বর্ণনা দিয়েছেন তারপরে বিভিন্ন আকাশে আম্বিয়া আলহিম সালামের সাথে দেখা হয়েছে এগুলোর বর্ণনা দিয়েছেন এগুলা দিয়েছেন কিন্তু কয়টা বিষয় দেওয়া হয়েছে রাসুলের জন্য কয়টা উন্মতের জন্য কয়টা এইরকম তো বাক করে করে নবী সাল্লাহ সাল্লাম কোনো কিছু বর্ণনা করেন নাই पौक्ञे। पौक्ञे दो एक दिन ईद करा कुरानदीसर पक्षे कुरान कुरान ना विपक्षे पक्षे हम विपक्षे हम तरह दल प्रथम कथा ईद करना कुरान हदीसर पक्षे एवं पतोआ पतोआम हम राहिमहुल्लिके ना कराओ कुरान हदीसर पक्षे মানে একাধিক দিনে করা এটাও কোরআন হাদিসের পক্ষে পক্ষে কোনটাই কোরআন দিনে করার পক্ষে মতামত দিচ্ছেন আবার কেউ একাধিক দিনে করার পক্ষে মতামত দিচ্ছেন এবং দুই পক্ষই কোরআন এবং সুন্না থেকে দলিল পেশ করছেন দুটাই সহি কিন্তু সহি দুটা যদি পাওয়া যায় তখন দুটার মধ্যে সমন্বয় করতে হয় এই জন্য শেখ মুহাম্মদ হবে আলাদা দলিল উনি অসংখ্যবার উল্লেখ করছেন ইমাম আহমদ বিন হাম্বুল রাহম একদিনের পক্ষে বলছেন কি কি দলিল ইসলাম ইমাম ইবিন তাইমিয়া রহমা একাধিক দিনের কথা বলছেন দলিল কি কি সব উল্লেখ করছেন করার পরে বলছেন যে দুটাই সহি তবে দুই সহিথে আমল করা যাবে না যেহেতু সমাজে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন রাষ্ট্রীয়ভাবে সরকার যেই সহিটা গ্রহণ করবে সেই দেশের মুসলমান সেটা আমল করবে তো বাংলাদেশ সরকার একাধিক দিনে করার তারা একাধিক এখন একই দিনে করতে যায় কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করা সামাজিক আবাদতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এটা করা যাবে না যদিও সেটা সহি কিন্তু যদি বাংলাদেশ সরকার যদি কখনো সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নেয় যে আমরা সৌদি আরবে যেদিন করবো আমরা সেদিন করবো তখন এই দেশের মুসলমানের কর্তব্য হইল একই দিনে করা তখন কেউ যদি কোন দিনে করা যাবে না তখন সেটাও ভুল যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব দেশে সেখানকার ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে সৌদি আরব যেদিন করবে সারা বিশ্বে একদিনে করবে আমরা এই মঠটাই গ্রহণ করছি সেখানকার ওলা মাইকার এই মঠটা গ্রহণ করেছেন এজন্য সেখানে কিন্তু একদিনে হয় ईदर नाम जाम छाड़ा पड़ा जाए जामक जेदी राष्ट्रे समाजे ईद होगा ईद नाम से दिन ईद करब सर्वाधिक सही কালে মায় এবার সঠিক ব্যাখ্যা দিলে উপকৃত হইতামের কোন মাহবুদ নেই কালে মেয়ে তৈ এবার প্রথম অংশ হইলো তাগুদ কে অস্বীকার করা পরের অংশ হইলো একমাত্র হুজুর আমার প্রশ্ন ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া কি বিড়ি করা যায় কিনা দুটা প্রশ্ন ভাই জানতে চেয়েছেন প্রথম কথা হলো আল্লাহ রসুল সাল্লা ইসলামের যুগে এবং শতভাগ ইসলামী রাষ্ট্র ছিল তখন যারা মসজিদে ইমামতি করতেন তারপরে যারা মুয়াজিন ছিলেন এদের বেতন সম্মানী এরা রাষ্ট্রীয় অফিসার হিসাবে কর্মকর্তা হিসাবে এরা বেতন পাইতেন জনগণ থেকে এদের নেওয়া দরকার ছিল না কিন্তু পরবর্তীতে এক সময় ইসলাম রাষ্ট্র আলাদা হয়ে যায় তখন এবার মসজিদের ইমামদেরকে মসজিদদেরকে সম্মানে দেওয়া হবে কি হবে না বেতন দেওয়া হবে কি হবে না এটা নিয়ে ওলামাই কেরাম অনেক ইস্তেহাত করেছে করে সর্বশেষ মতামত সিদ্ধান্ত যে যেই আবাদত গুলো দিনের যদি বন্ধ হয়ে যায় দিন ক্ষতিগ্রস্ত হবে সেই আবাদত্রমিক নেওয়া যায় না মসজিদে আর ইমাম পাওয়া যাবে না নামাজ বন্ধ হয়ে যাবে যদি বেতন না দিই তো একসময় আজানে বন্ধ হয়ে যাবে এগুলো দিনের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কবজ জেয়ারত করার জন্য একজনকে ভাড়া করে নেওয়া এটা দিনের মূল বিষয় না সুতরাং কবজারত করতে গেছে তার টাকা দেওয়া তারা পারিশ্রমিক দেওয়া এটা বেদাত কারণ কবর জয়ারত না করলে দিন আসা যায় না কবচারত করবে প্রত্যেকের মা বাবার জন্য বাড়া দরকার তারপরে অনেক জিনিস আছে যেগুলো দ্বারা দিন ক্ষতিগ্রস্ত হবে না তো ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া যেটা বলছেন সেটা হলো যে সমাজে যখন সেরে বেদাত দিন বিরোধী কর্মকাণ্ড চলে जनगण के सठ सठी दिन दिखाचनार्ज एक गुरुत्वपूर्ण विषय दिन मौलिक विषय तो सूतरा टाइम तब सेक्ट करा माननी निब टा दीबें एर थे कम हलना सरहते जाएगा কারণ এটা এরকম কোনো ব্যবসা না এরকম কোনো না, এটাকে একমাত্র গ্রহণ করা যাবে না যে খালি আমি ওয়াস করে বেড়ামো আর কোনো কাজ নাই সালাম হিসাবে গ্রহণ করেন নাই প্রত্যেক নবীদের এক একটা নিজস্ব ফ্যাশা ছিল কেউ ছাগল চড়াইতেন কেউ কাপড় সিলাইতেন কেউ লোহার জিনিসপত্র বানাইতেন প্রত্যেকের এক একটা নিজস্ব ফেসা ছিল ওই পেশা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন হবে না হয় আমি যাব না এত টাকার কমাইলে হবে না এইরকম করা শরীয়তে যায়ে হবে না এই এটাই শুধু বক্তাদের দোষ না বক্তাদের থেকে আপনাদের দোষ আরো বেশি আপনারা ওই রকম বক্তাকে আনেন কেন বক্তা যখন বলে যে আমাকে চল্লিশ টাকা না দিলে আমি না আমি গেছি আমার নিজের অভিজ্ঞতায় আমার সাথে আরেক বক্তা গেছেন ওই বক্তার কন্ট্রাক্ট চল্লিশ টাকা তারে ঠিক চল্লিশ টাকা দিছে আর আমার কোনট্রাক্ট নাইনি আমাকে পনেরো টাকা দিছে জনগণ এখানে জুলুম করছে তারা কন্ট্রাক্টের জন্য চল্লিশ হাজার টাকা দিছে আমি কন্ট্রাক্ট করে দেখি আমাকে কম এটা দিলুম হয় আপনি আনবেন কেন উনি তো এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করছে ওনার কথায় যত সুন্দর কথা বলুক উনার কথা মানুষ হেদায়ত হবে না সুন্দর কথায় মানুষ হেদায়ত হয় না হেদায়তের জন্য এক্লাস লাগে অনেক কিছু লাগে হেদায়তের জন্য অনেকে দেখবেন বাঙ্গা ভাঙ্গা কথা কয় বাজরাহ এমন কথা কইতো কথা বোঝাও যাইত না দূরে থাকুক কথা বোঝাও যাইত না কিন্তু তার কথা শোনার জন্য শত শত মানের থেকে লোকেরা আসতেন একটা কথা দশ মিনিট পনেরো মিনিটের বয়ানে হাজার হাজার মানুষ হেদায়ত পাইতেন ইতিপূর্বে অনেক আলেম ছিল আমাদের এই দেশেও ছিল যে সকল আলেমেরা বাঙ্গা বাঙ্গা দুই একটা কথা কইতেন ওই কথায় হাজার হাজার মানুষের আমালে পরিবর্তন হইত আজকে আমরা সুরে কণ্ঠে সুমধুর কণ্ঠস্বর বক্তার নামের সাথে তাদের বিকৃতি হয়ে গেছে ওয়াজটাই বিকৃতি করে ফেলছে এটা বক্তার চাইতে জনগণের দোষ বেশি জনগণের সুরের সুর বেশি তার বড় আলম মনে করে তার বড় বক্তা মনে করে তার হাতিয়ে বেশি তার টাকা বেশি আর তখন ওই বক্তারাও মনে করে সুর দিয়ে আমার এটা ব্যবসা জমাইতে হবে ভালো করি। সবদিকে দোষ আছে আবার জিজ্ঞাসা করে যে জায়জ আছে কিনা এটা এইভাবে চুক্তি করা কন্ট্যাক্ট করা এটা জায়জ নেই তবে একজন আলেম একজন বক্তা যখন আসেন তার একটা খরচ আছে গাড়ি ভাড়া আছে খরচ আছে একটা সময় দেওয়া হয় এটার জন্য তাকে ইনসাফপূর্ণ সম্মানিক। सम्मान करना सबको जे जिसा जाए जे जिस शिक्षण विषय आज जे जिन मध्य कल्याण आई जिनि विडियो करा जा जिनि देख मध्य कल्याण अकल्याण बसि सेडियो जाए যেমন নারী পুরুষ এক জায়গায় সম্মিলিত আছে বিয়ের অনুষ্ঠান বেপদা আছে আপনি সব ভিডিও করলেন এটা হারাম। কারণ এটার মধ্যে কোনো কল্যাণ নাই এটার মধ্যে কেউ দেখলে আর গুণা হবে কিন্তু একটা আলোচনা ওয়াজ কোরআন সুন্নার আলোচনা এটাকে ভিডিও করবেন এটা যাইস সর্বসম্মত ভাবে যাইস এটার ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দিমত পোষণ করেন নাই একেবারে যত মতের আলেম আছে দেওবন্দি আলেম বেলি আলেম আরব দেশের আলম বাংলাদেশের আলম সব আলেমের পক্ষে করা ভাবে তবে ওই নাজগানের অনুষ্ঠান অশ্লীল অনুষ্ঠান তারপরে নারী পুরুষ সংমিশ্রিত এইগুলো বিডিও করা যায়